محمد وعلى নবীন মোহামস আজমাইন আহ সিরাত নবীর আলোচনায় আমরা গত কয়েক সপ্তাহে বদর যুদ্ধ এবং তার পরবর্তী কিছু ইনসিডেন্ট হিজরি প্রথম শতাব্দীতে দ্বিতীয় শতাব্দীতে ওহযুদ্ধের আগে কিছু ঘটনা শুনেছি বদরযুদ্ধের আগে আলী রাজিয়াল আহ সঙ্গে ফাতেমা রাজি আনহার বিয়ে হয় কিন্তু অনুষ্ঠান হয়নি ওলিমা হয়নি সেটা বাকি ছিল কারণ হয়তোবা আহ বদর যুদ্ধের প্রস্তুতি চলছে এই জন্য নবী করিম সাল আলসালাম নিজেও টেনশনে আছেন সময় বের করতে পারেননি সেটার জন্য তিনি অপেক্ষা করেছেন অনেক ঐতিহাসিকের মতে প্রথম সম্ভবত হিজরতের পাঁচ মাস পরে আহ রজব মাসে ফাতেমা রাজেলা হয় আলী রাজেলা আনুর সঙ্গে কিন্তু অনুষ্ঠান হয়নি এবং উনি ঘর সংসার শুরু করেননি সেটা করেছেন হিজড়ি দ্বিতীয় সন শুরু হওয়ার পরে রজমের পরে শাহবান রমাদান রমাদানের বদর যুদ্ধ ছিল তারপরে সাউওয়াল আসলো রমাদানের পরে শাহবান সাউওয়াল দিল কাজিল হাজ এরপরে দ্বিতীয় হিজড়ি সন শুরু হল তিনি কোন মাসে করেছেন সম্ভবত কোন কোন ঐতিহাসিক বলেছেন সাওয়াল মাসেই হয়তো অলিমার অনুষ্ঠান হয়েছে এখন বিয়েটা হলো কেমনে বিয়ের ব্যাপারে প্রস্তাব কিভাবে আসলো সূত্রপাত কেমনে হলো এই বিষয়ে রেওয়ায় এসেছে আনসারি আলী আলিরা জেলাকে পছন্দ করতেন যুবক মানুষ অনেক নবী করিম সালের কাছের লোক নবী করিম পালিত হচ্ছেন এই আলী পিতা আবু তো ছিলেন গার্ডিয়ান আর আবু তোয়ালিবের ইন্তিকালের পরে আবার তিনি এখন সেটা শোধ করার জন্য তিনি আলিয়ার গার্ডিয়ান আলীর গার্ডিয়ান হয়ে গেছেন এবং ওনার সংস্পর্শেই তাকে তিনি স্নেহ ধন্য করে লাল পালিত করেছেন আনসারি সাহাবি কয়েকজনের সঙ্গে আলীরা কথাবার্তা হলো তো ওনারা বুদ্ধি দিলেন আলী বিয়ের বয়স হয়ে গেছে চিন্তা চিন্তা করা যায় ঠিক আছে তো কোথায় চিন্তা করবো আপনাদের পরামর্শ কি বলে আল্লাহ পরামর্শ কি পরামর্শ হলো যে তোমার মুরব্বী যিনি ওনার ঘরেই তুমি আছে কন্যা আছে ফাতেমার দিয়ে আল্লাহ আনহা তো উনি তো খবর শুনে খুশি হইলেন তো ভালোই তো প্রস্তাব খারাপ না তো বলে যে প্রস্তাব দেয়াল কি চিন্তা করবেন আমার বিষয় আমি তো আসলে আমার কোন কিছু নাই তো একলা মানুষ কিছু নাই কি চিন্তা করবেন নাকি তিনি বলেন আরে যাও কথা বলি দেখো না বলতে অসুবিধা কি তো উনি হিম্মত করে আসলেন নবী করিম সাল্লাহসাল্লাম কাছে ঢুকলেন পারমিশন নিয়ে তো সালাম দিলেন তারপরে এখন চেহারা দিকে তাকিয়ে নবী করিম সালাম বুঝলেন যে কিছু একটা বলবে তো বললেন মা হাজ আবিত বাবা আজকে কি প্রয়োজন করে মনে করে এখানে আসলেন কাল ইয়ারসুল্লাহ ফাতেমা তুবিন তিয় আল্লাহ রসুলের মেয়ে ফাতেমার প্রস্তাব নিয়ে একটু আসছিলাম কি। দুইটো শব্দ বললেন মার এই ও আহানের অর্থ কি এটা আরব দেশে একটা কোন জায়গায় কেউ গেলে তাদেরকে ওয়েলকাম করে স্বাগতম বলে ওয়েলকাম স্বাগতম এখন এখানে ক্লিয়ারলি হ্যাঁ না এটা কিছু বলেন না ওয়েলকাম স্বাগতম হচ্ছে তো আলী রাধিলা তাহলে তো পাঠিয়ে দিয়ে আনসারির অপেক্ষায় আসে যে কি জব পাওয়া যায় রসুল্লাহ থেকে তো উনি এখন বের হয়ে আসলেন আনসারি একজন বসে আছেন যে আলীর কপালে কি জুটে হা জুটে না না জুটে কি খবর নিয়ে আসলেন কি বললেন আল্লাহ নবী তো আলী রাজা জবাব দিলেন আমি জানি না উনি কি মিন করেছেন ওলা কি কল আলী আরে একটা আহলান বললেও হতো শুধু আহলানো বলেছে মারসাবান বলেছে তা ডবল ডবল করে দিয়েছে আর তোমার কোনো চিন্তা আছে নাকি একদম পজিটিভ তুমি মনে ধরে নাও যে উনি পজিটিভলি কনসিডার করেছেন তো পরবর্তী পর্যায়ে কথা হয় আলী রাজু বলেন আমাকে বললেন হাল্লাকা কামিম সাই তোমার কিছু আছে নাকি মোহর টোহর দেওয়ার বিয়েতে করবা তো গার্জিয়ানের দায়িত্ব আছে মেয়েকে খালি আল্লাহ রাস্তা ছেড়ে হবে না মেয়ের তো হক আছে তাই না ঠিকমতো দেবে কিনা দিল কিনা সেটা আলাপ আলোচনা করে আদায় করে নেওয়া তিনি বললেন তোমার যে একটা বর্ম আছে দামি বর্ম হতামি বর্ম এটা তুমি মোহরণা দিয়ে দাও তখনকার জমানায় আরব দেশে কিছু অস্ত্র শস্ত্রের ভালো দাম ছিল এটা বাড়ি দিয়ে দিতে পারে কেউ একটা গাড়ি দিতে পারে কেউ বলে যে এখানকার কোন কোনো ইয়াং ছেলে মেরা বলে যে আমাকে হজে নিয়ে যাবা এটা আমার মোহরানা আর কিছু চাইনা এরকম হইতে পারে আমিছি তুমি বললেন যে তোমার তো এই বর্ম একটা আছে হতা মিয়া বর্ম যেটা কয় দামি ওইটা তুমি মহান হিসাবে দিয়ে দাও তিনি বলছেন হ্যাঁ আমাদের কাছে আসে তো নবী করিম সালাম সেটাই ঠিক করে দিলেন অন্যের আসছে যে এটা কথা যখন বললেন এটা বিক্রি করে আলীরা দেহ বিক্রি করলেন করে এবং আরো কিছু সামান্য ওনার কাছে ছোট কাটো অ্যাসেড যা ছিল বিক্রি করলে সর্বসা করলে তিনি যোগার করলেন আর বা মিয়া ও সামানা দেড়হাম চারশো আশি দেড়হামশো আশি যে মোহরে ফাতেমি মোহরে ফাতেমি তালাশ করে কিনা এখানে কয়েকটি বিষয় আছে মোরে ফাতেমির পরিমাণ কত এটা আগে জানা দরকার মোহরে ফাতেমির পরিমাণ এই যে চারশো আশি দেড়হাম তো এটাকে আমি গত রাত্রে কিছু ক্যালকুলেট করে বের করলাম যে এক একহাম হয় ওজনে টু পয়েন্ট নাইন গ্রাম তার মানে তিন গ্রামের কিছু কম এক দেড়হামে হয় চারশো আশি কে এখন যদি টু পয়েন্ট দিয়ে পূরণ করেন এই যত গ্রাম হয় এক এক গ্রামের এই গ্রাম হলো রূপার গ্রাম সোনার গ্রাম না তো এখন চারশো আশি কে যদি পূরণ করেন তাহলে টু পয়েন্ট অলমোস্ট থ্রি গ্রামের মতো তাই না এক একশো আশিদের হামে কত গ্রাম হবে তিন দিয়ে পূরণ করেন তিন চারটা বারোশো কিনাটা চো চালকে দেখলাম রুপার এই সিলভার যেটা রূপার এক গ্রামের দাম উনচল্লিশ পেন্স এখন আমাদের কাছে কত গ্রাম হলো চোদ্দশো চল্লিশ হয়েছিল নাকি এটাকে চল্লিশ দিয়ে পূরণ করেন আসেনি ক্যালকুলেটর কারো কাছে পাঁচশো কত হলো পাঁচশো ছিয়াত্তর হয়ে গেছে আর অঙ্ক করা দরকার নাই হয়ে গেছে এখন অনেকে এই মোহরে ফাতিমি ধরে শক্ত করে বসে থাকেন মোহরে ফাতিমি মোহর হবে তো আলী রাজু আনহুর এই মোহরকেই নবী করিম সাল্লা সবার জন্য ঠিক করে দিতে বলছেন আলী রাজু আনহু কি মনে হলো কেমন সম্পদশালী ছিলেন আমন কিছু ছিল না তার জন্য একটা মিনিমাম তিনি ঠিক করে দিয়েছেন তাদের জন্য কি গেছে। তাদের জন্য মোহরে ফাতেমির বিচ্ছিন্ন ছুটা এইটা খুব গুরুত্ব দেওয়া আর খরচ করতেছেন বিশাল বিশাল ওরিমার কাণ্ড হলের মধ্যেই ব্যয় করতেছেন দশ বিশ হাজার পাউন্ড আর এখানে মোহর দিকে মোহরে তো এটা মিলল না কিছু কাজে এটা হয় এগুলো খেয়াল করা দরকার বিয়ে সাথে দিকে রিজনেবল করা দরকার মোহরানাকে রিজনেবল করা দরকার এরকম পাঁচশো পাউন্ড ধরে রাখার কোন দরকার নাই দুই তিন ইজিলি হয়ে যেতে পারে সোনা গোনা সহকারে পাঁচ ছয় হতে পারে এটা একটা মিডিয়াম আমাদের লেভেলের লোকদের জন্য জেনারেলি হওয়া উচিত হয়ে যাওয়া তো ইয়ে হয়ে গেল বিয়ে হয়ে গেল ওনাদের হওয়ার পরে নবী করিম সালাম ওয়ালিমা এবং ফাংশন করলেন বদরের যুদ্ধ থেকে আসার পরে বেশ পরে সওয়াল মাসে কোন কোনো রেওয়ায় কোনো কোনো রেওয়ায় আর একটু পরে এবং উনি যখন তার মেয়েকে দিলেন তখন ওনার কাছে ফাতেমাকে তিনি যখন বাসর ঘরে পাথরে নাড়িয়ে সঙ্গে তিনি মেয়েকে উপহার দিলেন একটা সুন্দর শতরঞ্জির মত কিছু শতরঞ্জি বুঝেছেন এক ধরনের ছোটখাটো কম্বলের মতো গায়ে দেওয়া যায় এই জাতীয় দিলেন আর একটা পানি পান করার জন্য সুন্দর একটা পাত্র দিলেন তখন ছিল আসলে চামলার পাত্রই বেশি আর একটা বালিশ উপহার দিলেন যে বালিশের ভেতরে ছিল এরকম তুলা পাওয়া যায় নাই এর ঘাস চামড়ার এই কভার তার ভিতরে এর ভিতরে এরকম এরখার ঘাসকে দিয়ে ওনারা তোলার পরিবর্তে দিতেন আর যে খামিল যেটা ছিল সেটার একটু সাদা রঙের ছোট হালকা কম্বলের মতো বা শতরঞ্জির মতো এই তিনি ওনার পক্ষ থেকে উপহার দিয়েছিলেন এটা হাম্বল হইতে বিয়ে সাদী হয়ে গেল এবং আহ আগদ হয়ে গেল পরে যখন ওয়ালিমা সময় আসলো আহ মাসে বাতার পরে যে কোনো সময় তে নবী করিম সাল্লাম বললেন ইয়া আলী ইন্হমিনা তুমি যে বেনা করবা তুমি যে বাসর করবা তোমার দাম্পত্য জীবন শুরু করবা ছোটখাটো অলিমা তো করা লাগবে অলিমা করা শুননা তিনি অন্য সাহাবিদিকে বলেছেন আউিমাহ অলিমা কর একটা ছাগল দিয়ে হলেও তফিক থাকলে এখন আলী রা দিল একটা ছাগল ভেড়া জোগাড় করা কিন্তু পয়সা নাই এখন কি করা তিনি বলেছেন একটা অলিমা তো হওয়া দরকার তখন এক সাহাবি সাহি জোগাড় করলেন করে ভালো করে কিছু ওনারা মধ্য দূর পাড়া যায় ছোটখাটো একটা অলিমার ইন্তজাম করে এবং ওনাদের বাসর ঘরের দিন তারিখ ঠিক হলো অলিমার পরে তো আলী সঙ্গে বসিয়ে দিয়ে রুমের মধ্যে আচ্ছা ঠিক আছে তো তিনি ওদেরকে ঢুকাই দিয়া উনি করে আসলেন নিজে উজু করলেন করে যে পানি ছিল এই পানিটাকে তিনি আলী রাজ আহনুর গায়ের উপরে ঢেলে দিলেন একটু মাথার উপরে দিয়ে গায়ের উপরে দিয়ে ঢেলে দিলেন এবং অতপর তিনি দুইজনকে দোয়া করলেন এই দোয়া করলেন আল্লাহা আল্লাহ এই দুইজনকে আপনি বরকত দান করেন দুইজনের উপর বরকত নাজিল করেন এবং তাদের বংশধরের মধ্যে আল্লাহ আপনি বরকত দান করেন তারপরে তিনি তাদেরকে দাম্পত্য জীবনে ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তাবাকল করে তিনি চলে গেলেন এভাবে আলী রাজা আনহুর অনুষ্ঠান শেষ হয়ে গেল আমরা এখন চলে যাচ্ছি হিজড়ি দ্বিতীয় বৎসরে যে হয়েছে আপনারা শুনেছেন আরেকটি যুদ্ধ হয়েছিল যে গাজু সহ থেমেছিলাম গত সপ্তাহে এরপরে কিছুদিনের মধ্যেই হিদড়ি দ্বিতীয় সনে সাহাবিগণ কাছে একটি ঈদ আসলো নবী করি ইম সালাম জীবনে মদিনায় ঈদ উল এই প্রথমবারের মতো তারা ঈদ উল আধা উদযাপন করলেন এবং কোরবানির ব্যবস্থা করলেন তারপরে দিলেন তিনি দুটো কোরবানি দিয়েছেন একটা ওনার পক্ষ থেকে এবং ওনার পরিবারের পক্ষ থেকে আরেকটা দিয়েছেন কোটা উম্মতের পক্ষ থেকে এবং তিনি বিস্মিল্লা বলে আল্লাহবর বিস্মিল্লাহ বলে জবাই করেছেন এরপরে যুদ্ধের আগে বদরের পরে এই মাঝখানে আরো কিছু সুপ্রাটের ঘটনা ঘটে তার মধ্যে অন্যতম ঘটনা হচ্ছে ওসমান মাদউর নামে একজন জলিল কাদ সাহাবি রাজি আল্লাহ আনুর ইন্ত তিনি হিজড়ি দ্বিতীয় সনে ইন্তাল করেন জিল মাসে দ্বিতীয় সনের শেষ প্রান্তে তিনি মহাদের সাহাবিদের অন্যতম একজন লিডার পর্যায়ের ব্যক্তিত্ব ছিলেন সাহাদ রাজি ওসমান মাদাউন তাল আনু এবং তিনি অনেক বড় মাপের একজন আবেদ সাহাবি ছিলেন খুব দিনদার খুব এভাদী তিনি ছিলেন তিনি ইসলামের প্রথম দিকেই মক্কা জিন্দিগীতে ইসলাম কবুল করেন এবং যখন সর্বপ্রথম মাত্র প্রথম ১৩ জনের পরে তিনি চোদ্দতম ব্যক্তি মক্কা ইসলাম কবুল করেন তিনি ১৪ নম্বর মক্কি জিন্দিগিতে ইসলাম কবুল করার ক্ষেত্রে তিনি এবং ওনার ছেলে শাহ ইব্রাহি আল্লাহ আনহু ওনারা দুইজনই প্রথম হিজরত করেছিলেন আবিসিয়াতে ইথিওপিয়াতে এবং সেখান থেকে আবার মক্কা এসে আবার দ্বিতীয়বার হিজরত করেন ওনারা মদিনা মনার দিকে এবং তিনি এত আল্লাহ এত আখেরাত মুখী ছিলেন তিনি নবী করিম সাল্লার কাছে পারমিশন চাইলেন ইয়ারাসোল্লাহ আমার তো ফ্যামিলি আছে তাদেরকে বলে দিয়ে আমার কোন ফ্যামিলির দরকার নেই আমি একদম নিজের যৌন চাহিদা মিটিয়ে দেওয়ার জন্য আমি খাসি হয়ে যাবো যে এই বাতরের দিকে মনোযোগ যায় আর যেন কিছু আমার চিন্তা ভাবনা না থাকে করে যেতে হবে যাই হোক কিন্তু উনি অত্যন্ত তাকুয়া গাড়ি সম্পন্ন স্বাভাবিক ছিলেন যখন ইন্তেকাল হয় তিনি সর্বপ্রথম যার হাতে নবী করিম সাল আলিয়ালাম সাহাবিদেরকে নিজের হাতে ওনার হাতে যাদের ইন্তেকাল হয় দাফন কাফন হয় জানাজা হয় কবরস্থ করা হয় তিনি সেই শৈবান সাহাবি উনি উনি সর্বপ্রথম ব্যক্তি সাহাবিদের মধ্যে মহাজিদের মধ্যে যার দাফন করা হয়েছে বাকি কবরস্থানের মধ্যে আর বাকি কবরস্থানে তিনি প্রথম সাহাবি যাকে দাফন করা হলো। ওনাকে যখন দাফন করা হয়েছে নবী করিম সালাম বললেন তার কবরের জায়গার মধ্যে একটা পাথর এনে তার মাথার রেখে দাও আমি আমার ভাইটাকে চিনব যে এইটা তার কবর আমি টাইম এসে জেয়ারাত করব। তাহলে কবর জেয়ারাত করার জন্য কবর চেনার জন্য শহীদরিকা কোনটা একটা পাথর বা একটা গাছ লাগিয়ে দেওয়া শিয়রের মধ্যে কাছে যে এটা তার কবর নাকি শিলালিপি লেখা এরকম খোদাই করে নাম লেখে কবর পাকা করে শিলালিপি দিয়ে নাম লেখে অতদিন জন্ম তারিখ অত্যাদি অনেক কিছু লেখে মানুষ এগুলো লেখা কি সুন্দর তারিখে অনুযায়ী হয় এগুলো নিষেধ এগুলো বেদাত কখন এই কাজ করবেন না কেউ করতে দেখলে নিষেধ করবে একটা পাথর এরকম প্রাকৃতিক একটা নিদর্শন থাকবে শুধু তো উনি বললেন পাথর নিয়ে এসে তো সাহাবি একটা বড় পাথর নিয়ে আনার চেষ্টা করলেন কিন্তু পাথরটা একটু বড় ছিল না তখন নবী করিম সালাম তার কাছে গেলেন গিয়ে ওনার হাতকে বোটে আস ক্লোজ করে তিনি নিজে পাথরটা হেভি পাথরটা উঠে আনলেন নবী করিম সাল্লাম এনে সাহাবি বলেন আমি দেখলাম নবী করিম সাল্লাহ যেমন উজ্জ্বল শরীরের হাতের বাহু দেখা যাচ্ছে জল জল করছে তারপরে পাতাটা দেখে বললেন কত সান তার কবরের পাশে তিনি ওনার নিজের পরিবারের সদস্যদেরকে দরকার হলে কবর দেওয়ার চিন্তা করেছেন উনি কত মাপের সাহাবি ছিলেন ওসমান কত উঁচু বাপের এ বিষয়ে আরেকটি হাদিস এসেছে যে উমুল আলা রাজ আনহা নামে এক সাহাবিয়া স্বপ্নে দেখলেন ওসমান ইবিনকে ইন্ত কালের পরে ওনার আখ রাতের অবস্থা কি তিনি স্বপ্ন দেখে নবী করে রহিম সাল কাছে স্বপ্ন বললেন যে আমি দেখলাম যে একটা সুন্দর স্রোত ধারা ঝর্ণা ধারা কন্টিনিউসি প্রবাহিত হচ্ছে ওসমান ইয়া ইবিনের জন্য দেখানো হচ্ছে এটা হচ্ছে ওসমান ইবিনের ধারা। আমি নবী করিম সালাম যে তারল এখনো পৃথিবীতে জারি আছে কি আমল জারি থাকে বলেন তো সাতখা জিয়া সৎখা জারিয়ার আমল জারি উনি এমন কিছু করে গেছেন উনি ভালোই ধনী সাহাবি ছিলেন কিন্তু উনি সব ফি সাবিল অনেক কিছু দাঙ্গ এত কিছু করে রেখেছেন পরিবারের জন্য কমই রেখেছেন এইগুলা সাতকাল হিসেবে এসেছে এরপরে জিলহাদ মাসের ঘটনা এটা এরপরে হিজড়ি তৃতীয় সন শুরু হয়ে গেল মোহরম মাস আসলো মাসের আহ তৃতীয় বর্ষের মাঝখানে মোহরমের মাসখানে একটা খবর আসলো যে নবী করিম দুইশো সাহাবিদেরকে নিয়ে একটি বাহিনী নিয়ে রওনা করলেন বনিসুলাইম গাতফান নামে এই কবিলার লোকগুলো কারকারাতল কোদর নামে একটা এলাকা আছে মদিনার একটু বাইরে ওইখানে তারা জমায়েত হয়েছে বনিসুলাইম নামে কবিলার ওই জায়গায় সেখানে তাদের একটা পানির ধারা আছে সেখানে তারা সমবেত হয়েছে মুসলমানদের পল্লীগুলোকে অ্যাটাক করার জন্য মদিনামুখী হওয়ার জন্য এই খবর সেজন্য তিনি সবসময় কেয়ারফুল ছিলেন সঠিক সফল রাষ্ট্রনায়ক সফল একজন সেনাপতি হিসাবে তিনি সদাই সতর্ক ছিলেন তো তিনি মদিনার মধ্যে সেবা ইবনে গোরফত নিয়ে তিনি সেখানে পৌঁছে গেলেন যখন তিনি সেই এলাকায় পড়ে তিন দিন থাকলেন ওরা দুশন যারা হয়েছিল তারা কেমনি টের পেয়ে সেখান থেকে তারা চলে গেল এটা আমরা তাই না হ্যাঁ চলে গেল এরপরে তিন দিন তিনি রেখে তারা দ্রুত গতিতে প্রস্থান করার কারণে অনেক গণিমতের মালের মালিক হয়ে গেল মুসলিমগণ প্রত্যেক মুসলিম দুইটা করে উঠে গণিমতের মালিকানা পেয়ে গেলেন এই একটা গেল এরপরেই আসলো নিয়ে আসছিলেন এবং এটা বলা যায় ওদের আগে এক ধরনের বড় একটি অভিযান এর আগেরগুলোর অভিযানের ওনার আর্মির সংখ্যা বাহিনীর সংখ্যা কম ছিল এটা মোটামুটি বিগেস্ট এই সময় তিনি মদিনার দায়িত্ব দিয়ে আসলেন ওসমান আফার জন্য দিকে তিনি চলে গেলেন যাওয়ার সঙ্গে সঙ্গেই তারা যখন টের পেল তাদেরও খবর রাখে তারা যে নবী করিম সাল্লা চারশো পঞ্চাশ বাহিনী নিয়ে আসছে এই খবর পেয়ে তারা জলদি করে পালিয়ে চলে গেলো তাদের হিম্মত হলো না ওনার সঙ্গে মোকাবিলা করতে তো সেখানে তিনি যখন থাকলেন এবং এখানে যে যেকোনো জায়গায় তিনি গেলে অভিযানের মধ্যে সঙ্গে সঙ্গে ফেরত আসতেন না দুসমকে না পেলে কয়েকদিন থাকতেন তিন দিন থাকতেন দুশ্মনকে চ্যালেঞ্জ করতে যে তোমাদের সাহস থাকলে আঘাত এ থেকে দুসনের মনোবল ভেঙ্গে যায় এবং মুসলমানের মনোবল বেড়ে যায় ওইখানে তিন দিন থাকলেন এই সময় খুব বৃষ্টি হলো একবার অনেক বৃষ্টি হলো যে সব ভিজে গেল তো একটি গাছের নিচে আশ্রয় রেখে নিয়ে নবী করিম সাল্লাহ সাল্লাম ওনার কাপড়টাকে গাছের উপরে শুকাতে দিলেন শুকিয়ে থাকল আর তিনি একটু রেস্ট নিলেন আর অন্য সাহাবিরা সবাই একটু রেস্টে আছে কারণ তারা মনে করছে দুষ্ম নাই ওরা আবার উঁত ছিল যে কোন এক উশিলায় অসবধান থাকা অবস্থায় যদি কোনো রকমে নবী করিম সাল্লাহ সাল্লামকে হত্যা করে দেওয়া যায় এই একটা ফোন দিতে তারা আসলে ছিল তখন তারা এই অবস্থায় খোঁজ করলো করে সব মুসলমানরা যখন দেখল দুশন কাজে ব্যস্ত আছে তারা একজন লোককে পাঠিয়ে দিল দূর অভিস করে দোসুর হারিস লোকটাকে দোসুর হারিস তাকে একটা নাঙ্গা তারি দিয়ে পাঠালো এসে নবী করিম সাল্লা রেস্টে আসেন ঘুম এসে গেছে হঠাৎ করেই সে কোনখান দিয়ে ওনা কাছে চলে আসলো এসে তার উঠালো উঠে বলল মান মা নিয়া মোহাম্মদ মোহাম্মদ তোমাকে এখন আমি এই মুহূর্তে হত্যা করে ফেলবো বলো আসে কেউ তোমাকে থামাতে এখন আমাকে থামাতে তোমাকে রক্ষা করতে তার ওনা মাথার উপরে কেমন একটা সময় সে কোপ দেওয়ার আগেই কথাটা বললো নবী করিম সালাম দিলেন আল্লাহ আমাকে আর এই মুহূর্তে জিবরাইল আল ইসলাম এক লাফে চলে আসেন এই লোকটাকে তার বুকের মধ্যে দিলেন এক ধাক্কা সে পড়ে গেল জমিনের মধ্যে এবং তার হাত থেকে তারপর চলে গেল তারপরে তার হাত থেকে ঘষে তারপরে হাতে নিলেন নিয়ে বললেন বাঁচানোর জন্য আমার থেকে তোমাকে আমাকে রক্ষা করা তা কেউ নাই তা আল্লাহ নাই সে আল্লাহকে আর ওই মুহূর্তে অবশেষে রিয়েলাইজ করলো দেখি ঘটে গেল কারণ তাকে ধাক্কা দিল কে আবাদন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ সালাম আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রাসুল এবং আমি আপনাকে ওয়াদা দিচ্ছি আমি কোনোদিন আপনার বিরুদ্ধে কোন দুশ্মনির চক্রান্তে আর লিপ্ত হব না নবী করিম সাল্লাম তার কথা বিশ্বাস করলেন তোর বাড়ি তার হাতে গেল তার দেখে বলল যে ও ইলাকা মা তুমি ধ্বংস হ কি হলো তোমার বাবা কা আমি তো গেছিলাম তোমাদের মত কাজ করতে হঠাৎ করে যে এক লম্বা চোড়া লোক এসে দিল আমার বুকে ধাক্কা আর আমি করে গেলাম কোথায় চলে আমি বুঝে ফেলেছি যে আমাকে ধাক্কা দিয়েছে আল্লাহর ফেরস ছাড়া আর কেউ না আর আমি সাক্ষী দিয়েছি আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই আর মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর নবী আমি তাকে এই কালিমাপরে ওয়াদা করে এসেছি আমি কোনোদিন তার বিরুদ্ধে কোন দুশনী তার কোন চক্রান্তে লিপ্ত হব না আল্লাহ রাবুল আলমিন সেই কাহিনীকে উপলক্ষে একটি সুরা নাজিল করে একটি আয়াত নাজিল করেছেন সুরা আলমায় এগারো নম্বর আয়াত তিনি বলেছেন বা দাউদিনা সৈতদিম হে ইমানদার গণ তোমরা আল্লাহর তোমাদের প্রতি আল্লাহর কত নিয়ামত যে দেওয়া হয়েছে সেগুলোকে একটু স্মরণ করো কৌম কোন লোক তোমাদের প্রতি তাদের হাতকে প্রসারিত করেছিল তোমাদের প্রতি যুদ্ধ করার জন্য এসেছে তারা রণে ভঙ্গ দিয়ে চলে গেছে তো মোমেন্দ আল্লাহ বলছেন কাজে আল্লাহকে ভয় করো আর এই সমস্ত বিপদ আফদে রসুল উল্লা সালামের এই ঘটনা কিভাবে আল্লাহ ওনাকে রক্ষা করলেন নির্ঘাত হত্যা থেকে ও এভাবে এভাবেই আল্লাহরই একমাত্র ভরসা করে বিপদ আপদে অসহায় মুহূর্তে আল্লাহ তালার উপরেই ভরসা করা দরকার আর যখন বিপদ আপদ থাকে না তখন বদ আল ভরসা দরকার নাই নাকি তখনই দরকার আছে কোনো কিছুই কাজ করবে না আমার আল্লাহ যদি প্রটেকশন না দেন সকল অবস্থায় আল্লাহর ভরসা করতে হবে এরপরে আমরা আশরাফের নিহতের ঘটনা এই সনে ঘটে যেটা আমরা গত সপ্তাহে শুনেছি এরপরে আরেকটি ছোট্ট যুদ্ধের অভিযানের খবর আছে যুদ্ধের আগে তারপরে ওহয আসবে এর আগে আরেকটি অভিযান যেটা হয় সেটাকে বলা হয় সার ইয়া তু যাই হা রিসা ইলাল কারাদা সার দুটো শব্দ হাদিসে এসেছে যুদ্ধ অভিযান সংক্রান্ত বিষয়ে একটা শব্দ হচ্ছে গাজওয়া আর একটা শব্দ হচ্ছে হচ্ছে ওই অভিযান ওই যুদ্ধের অভিযান যেখানে স্বয়ং রসুল উপস্থিত ছিলেন অংশগ্রহণ করেছেন ওনার নেতৃত্ব হয়েছে আর সারিয়া হচ্ছে যেখানে তিনি জাননি অন্য কাউকে দায়িত্ব দিয়ে কোন অভিযানে কিছু আর্মি পাঠিয়েছেন এটাকে বলা হয় সারিয়া সনের জুমাদ আল আখেরা যেটাকে আমরা জমা দেয়া বলি ওই মাসে ঘটে কারণ ছিল কোরাইশগঞ্জ যখন বদরু যুদ্ধে পরাজিত হয়ে গেল এবং তারা পরবর্তী পর্যায়ে যখন আরেকবার আবু সুফিয়ানের নেতৃত্বে কাফে নিয়ে এখন আমাদের সিরিয়ার পথ তো বিপদসংকুল হয়ে গেছে এ নিয়ে তারা এখন বসে তারা আলোপ আলোচনা করে বলল ইন্দা মুহাম্মদ কাজে আউয়ারা আলাই নাম না মোহাম্মদ তো শুধু আমাদের সঙ্গে যুদ্ধই করল না আমাদের ব্যবসা বাণিজ্যের যে রুট আছে সিরিয়ার দিকে যাওয়ার সেটা সে ডেঞ্জার করে ফেলেছে আহু আলা আল্লাহ না আর আমাদের তার রাস্তা অন্য রাস্তাও নাই যে আমরা তাকে করে যাব। নিরাপত্তা সহকারে ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাচ্ছে আমাদের দি আইন এনাসলকে এখন আমরা জানি না সিরিয়া যাবো কেমনে মালপত্র আনবো কেমনে তখন সাফানি উমাইয়া অন্যতম লিডার বলল ইন আকামু উসা ব্যবসা বাণিজ্য ছিল আমাদের সম্পদ এখন মক্কায় বসে বসে যদি ব্যবসা না করতে পারি এখন তো শুরু করব আমাদের মক্কা তার কোন সোর্স অফ ইনকাম নাই মক্কার মেইন ইনকাম কি ব্যবসা বাণিজ্য ওই যে এখনো যেরকম হারা মানুষের ব্যবসা বাণিজ্য কেমন জমা কেমন জমছে কি পরিমানে ব্যবসা হয় ওই সময় ছোট আঙ্গিকে হলেও সারা আরবের বিভিন্ন জায়গা থেকে দেশ বিদেশ থেকে তারা আসতো ওই ব্যবসা বাণিজ্য তাদের কাছে করাই ছিল মক্কার তখন এই সাফানুমাইয়া এই বক্তব্যের পরে আসোয়াদিন আব্দুল মুতাল বক্তব্য বক্তব্য রাখলেন তাদের সমাবেশে বললেন আনা আদুল আব্দুলকুম আলা রাজিনুক বিকুম তারিকা আমি একটা লোককে জানি যে এই মদিনার বিপদসংকুল পথ বাদ দিয়ে ঘুরিয়া নজরের তরিকায় আরেকটি রাস্তা বের করে আমাদেরকে ঘুরিয়ে সেরিয়ে নিতে পারে এইরকম একটা রাস্তা আমি জানি কিন্তু রাস্তাটা লম্বা তবে আশা করা যায় এটা এত বিপদসংকুল হবে না মদিনাকে অ্যাভয়েড করা যাবে ও সে লোকেরা এই রাস্তাটা চিন্ত না এই খবর দিল কে আসওয়ালেব এখন সে বলল যে এই রাস্তাটা সে নিজেও চিনে না যে আমি একজন লোককে চিনি যে ওই রাস্তাটা দেখাতে পারবে আমাদেরকে সে কড়াইশের লোক না অন্য একটি কবিলার লোক সফন উমাইয়া বললো মানে হাজার রাজুল এই লোকটা কে এই গাইড কি হতে পারবে তার খবর দাও ঠিকানা দাও আমরা তার সঙ্গে যোগাযোগ করি অবশ্যই আমাদেরকে ব্যবসা রুট আবিষ্কার করতে হবে বিকল্প তখন সে বললো তার নাম হচ্ছে তাকে হায়ার করলো গাইড হিসাবে তাদেরকে এই রাস্তা দেখাই নিয়ে যাবে সফর করতে তখন কোরাইশের লোকেরা চিন্তা করলো যে ঠিক আছে চলো আমরা এখন সবাই মিলে আবার ব্যবসা বাণিজ্যের জন্য মালপত্র করে এবং তাদের যা কিছু ছিল মোটামুটি অনেক সম্পদ জোগাড় করলো যে বড় বাণিজ্যের জন্য যার কাছে যা পুঁজি আসে শেষ পর্যন্ত তারা তিরিশ হাজার মুদ্রা জোগাড় করলো তিরিশ হাজার মুদ্রা ওই জামানায় বিরাট ম্যাটার এগুলো নিয়ে সাফানি উমাইয়ার নেতৃত্বে আবার কোন রেওয়াতে আসছে তারা ওই গাইড অনুযায়ী তারা চলা শুরু করে দিল কিন্তু এই খবর পৌঁছে গেল ওনার গোয়েন্দা কোদ্দিন পর্যন্ত সকলের কাছে দেখতে পাচ্ছেন আল্লাহ নবী খালি আল্লাহলা করেন না ওটাও করেন কিন্তু আবার রাষ্ট্র চালানোর যত আছে কোনটাতে তিনি পিসপানন তিনি খবর রাখেন তো ওনার কাছে খবর আসলো কুফরি ধর্মে আছেন। তো তিনি কেনানা ইবিন আবিল হকাইক নামে এক লোক বনি নদীর গোত্রের যে ইহুদি সম্প্রদায়ে তার সঙ্গে যোগাযোগ করতে তার বাড়িতে গেলেন উনি ওই কাফেরদের পক্ষ থেকে তিনি মদিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করার জন্য গোপনে এই ইহুদের বাড়িতে ঢুকলেন এবং তার সঙ্গে খাওয়া দাওয়া করলেন মদ পান করলেন আর এই দুইজনের ওখানে একজন কর্মচারী আছেন ওই লোকের তার নাম হচ্ছে সালিত নোয়মান সালিত নোয়মান ইসলাম কবুল করে ফেলেছেন ভিতরে ভিতরে কিন্তু এদেরকে আসে প্রকাশ করেন নাই এবং তিনিও এই মজলিশে ছিলেন তাদেরকে খাওয়া দাওয়া করিয়েছেন ইত্যাদি এখন দুই দিনের মদ পান করতে করতে হুঁস কিছু কমে গেছে সিকেট কথাবার্তাকে তার সামনে আলোচনা করছেন পুরো ডিটেলস বললেন তাদের মক্কার প্ল্যান ব্যবসা বাণিজ্য করতে বিশাল এক বাহিনী পাঠিয়েছি ওখান থেকে যা আমাদের অস্ত্র শস্ত্রি ওয়াকফ করে দেব করার দেবেন প্রস্তুতি আমাদের হচ্ছে তাকে খুব খুশি করলে কথা বলে এবং পরিকল্পনা বলে কোনখান দিয়ে কিভাবে যাচ্ছে সব বলে দিল এখন সালিদ রাজি আল্লাহন মুসলিম তিনি একটু শুনে ফেলছেন ঘটনা আল্লাহ তালা কিভাবে করিয়ে দেন তিনি আর দেরি না করে এদেরকে খাওয়া দাওয়া হায়ান নেতৃত্বে একশো ঘোড় সবাব দিয়ে ওই কড়াইয়ের বাহিনীকে ধরার জন্য পাঠিয়ে দিলেন তাদের মোকাবিলা করতে নামক এলাকায় ওই নজ এলাকার পাশে দিয়ে ঘুরে দেওয়ার পথে ওইখানে তাদেরকে তারা ওখানে পৌঁছে গেলেন তখন ওই কারাদা এলাকা পৌঁছার সঙ্গে সঙ্গেই কড়াই সেরে যে সাফা নেব উমাইয়া নেতৃত্ব দিচ্ছে তার তার বাণিজ্য কাফেলার তার কাছে সেও খবর রাখে যে কোন দিক থেকে অ্যাটাক আসতে পারে কিনা সেও খবর পেয়ে গেল যে বিরাট এক একশো অশ্বারোহীর বাহিনী আসছে তাদেরকে অ্যাটাক করতে এই দিশা কিন্তু যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে আসে নাই এখন সে চিন্তা করলো যে না এটা মোকাবিলা করতেতে পারব না সে চট করে তখন দ্রুত করলো সামনের দিকে টাকা বাদ দিয়ে দ্রুত গতি পিছন দিকে চলে গেল মোকাবিলা করার কোন হিম্মত হলো না এরপরে কিন্তু তারা তখন চলে গেলো দ্রুত গতিতে মাঝখান দিয়ে আটকে গেল ফোরাত হাইয়ান যে তাদের গাইড ওকে ধরে ফেলছে নবী করিম সাল্লাহ সাহাবিরা তাকে ধরে ফেলে অ্যারেস্ট করে তারা তাকে মদিনায় নিয়ে গেল এবং তারা যাওয়ার সময় অনেক মাল নিতে পারেনি সেগুলো গণিমত মাল হয়ে গেল তো তারা ওনাকে নিয়ে আসলো নবী করিম সাল্লা কাছে যে এই লোক তাদের সে যদিও তাদের বাহিনীর লোক না কিন্তু তারা তাকে শুধু হায়ার করেছে রাস্তা টেনার জন্য এই জন্য ওনারা তার প্রতি তেমন কোন অ্যাটাক করেননি জাস্ট অ্যারেস্ট করে নিয়ে এসেছে নবী করিম সাল কাছে নিয়ে আসলে তিনি কথাবার্তা বললেন এখন ফরাত বললেন ইনি মুসলিম বলল যে আমি তোমসলিম সে তো বলতে যে নাকি মুসলিম ইসলাম নাকি কবুল করে ফেলেছে ফ্লা সাল আলী ওয়াসাল্লাম একটি মন্তব্য করলেন তিনি কথা শুনে ইনামিন কুমি জালান দেখো তোমাদের বিশ্বাস করে তাদের উপরে ছেড়ে দেব আমি এই কথা গ্রহণ করে ফেলবো আমি বলব না রে না তুমি ভয় মুসলিম হয়েছ তুমি আসলে মুসলিম হও ঠিক মত, এরকম কোন চ্যালেঞ্জ আমি না কারণ মুসলিম কি মুসলিম না দিলের খবর কে জানেন আল্লাহ এখন আল্লাখের কথা আমাদেরকে মানতে হবে এই প্রসঙ্গে একটি ঘটনার কথা নিশ্চয়ই মনে আছে যে এক যুদ্ধের সময় কি হলো এক সাহাবির সঙ্গে আরেক দু লড়াই পাল্টা লড়াই হচ্ছে এবং সে তাকে অ্যাটাক করতে আসছিল কিন্তু সাহাবি তাকে অ্যাটাক করে তাকে যখন সয়াই ফেললেন তাকে হত্যা করতে উদ্যত হয়েছেন ওই সময় এই কাফের লোকটা কি বলে ফেললো আসাদ অন্য মোহাম্মদ রাসুল আমি সাক্ষ্য দিয়ে বলছি তখন যে সাহাবি তাকে তার বুকের উপরে পড়ছে সে বললেন তুমি কি করলো এটা শুধু কালিমে পড়েছো কার তুমি জানো না সেটা ধোকা দেওয়ার জন্য করেছে এই খবর যখন নবী করি ইম সাল কাছে পৌঁছেছিল তিনি কি বলেছিলেন তুমি কি করবা সেদিন কে আমাদের দিন তার লাই সত্যি বিশ্বাসের ভিত্তিতে হয়ে থাকে এই করতে চেয়েছিল। এবং আমি সুযোগ পেয়ে তাকে হত্যা করলাম ইয়ারাসুল্লাহ এটা তো আমার কাছে মনে হয়েছে এটা জেনুইন না তখন তিনি কি বলেছিলেন আফালা সাকাত্তা সত তুমি তার হৃদয়টা ফেড়ে দেখছি সত্যবাদী না মিথ্যাবাদী এটা তো তুমি জানো না এটা তো আল্লাহ জানে এই কালিমে পড়ার কারণে তোমার ছেড়ে দেওয়া দরকার ছিল ওই রাসে ওই সাহাবি খুব আফসোস করলেন আমার জন্য আল্লাহ কাছে মাফ করেন তিনি বললেন হাই আমার কাছে এত কষ্ট লেগেছিল আমি কেন এই কাজ করেছি মনে হচ্ছিল আমি যদি ইসলামটা এর আগে কবুল না করতাম এ পরে করতাম আমি সেই থাকতাম হয়তো আল্লাহ তারা ওনাকে মাফ করবেন এটা ওনার ভুল ছিল তাহলে রসুল উল্লাহ সালাম কেউ কালিমা ইমান পড়লে তাকে তিনি এভাবে ছেড়ে দিতেন পরবর্তী পর্যায়ে ঠিকই প্রমাণ পাওয়া গেছে যে হাসুনা ইসলামহু তার ইসলাম ঠিকই ভালো পাওয়া গেছে এবং তিনি ফাকু হাফিদ্দিন দিনের ফকির হয়ে গেছেন মাসা আল্লাহ দিন ফিখতে ফিখতে ইয়াজু মা রসুল্লাহ সাল আলি ওয়াসাল্লাম কি পরবর্তী পর্যায়ে রসুল উল্লাহ সাল্লাম সাথে অনেকগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইসলামের পক্ষ থেকে অতবার কোন নবী করিম ইন্টেকাল হয়ে গেলে পরে তিনি শেষ পর্যন্ত এই ঘটনা যখন ঘটলো উমাই সফরের নেতৃত্বে তাদের একটা বিরাট প্রস্তুতি একেবারে ধ্বংস হয়ে গেল তারা খুব ব্যথ মনরত হয়ে মদিনায় মক্কায় তারা ফেরত গেল যাওয়ার পরে এটা তাদের বদরের যুদ্ধে এক বড় পরাজিত হয়ে গেলাম মহাম্মাদের কাছে আত্মসমর্পণ করা তার যেটা বলে সেটা আরেক রাস্তা হলো যে এটা তো আমরা কখনই কবল করতে পারবো না তাহলে এখন এই বিপদ আমাদের কাছ থেকে সরাতে হলে আমরা কোনো মূল্যে এই বিপদের মূল যদি শেষ না করে দিতে পারি আমাদের কোন নিরাপত্তা নাই তাহলে এখন এই বদের দ্বিতীয় আমাদেরকে করা নেওয়ার জন্য আমরা পরিপূর্ণ নিয়ে মোদিনাকে আমরা এটাক করতে হবে এই মেসেজ নিয়ে তারা মক্কায় আসলে এবং তাদের সরাবরামর্শ চলছে এবং এই সরাবরামর্শের ভিত্তিতেই তারা ওদের জন্য প্ল্যান নিচ্ছে সেই খবরে আমরা পরে আসব। এখন তার আগে ছোটখাটো দুই একটি ঘটনা আছে এক নম্বর হলো ওসমান রাজি আল্লাহ আনহ ওসমান ওনার বিবি রুকাইয়ার মনে আছে বদর যুদ্ধে চলা অবস্থায় এবং সাহাবি যখন যুদ্ধবিধের খবর নিয়ে আসছেন তখন রুকাইয়া রাজি আল্লাহ আনহার কবর দাফনের কাজ চলছে পরবর্তী পর্যায়ে নবী করিম সালাম উদ্দিনে এসে কিছুদিনের মধ্যে তিনি ওনার আরেক যে মেয়ে বিয়ের বাকি ছিল উম্মেকুল সুম রাজি আল্লাহ আনহা ওনাকে দিয়ে এই ওসমানের কাছে বিয়ে দিয়ে দিলেন এবং তিনি ওনাকে নিকা করলেন সেটাও ওহদের আগে এবং বদরের পরে পিরিয়ড সেটা হয় তৃতীয় শতাব্দী দিতে এটা ঘটে এবং এই কারণেই আহ ওসমান রাজি বলা হয় জুন মানে দুইটা লাইটের অধিকারী ওনার দুইটা মেয়েকে তিনি বিবাহ করার সুযোগ পেয়েছেন একজন রুপ্তাইয়া আরেকজন উম্মেকুল সুম এবং ওসমানা জিয়া তালা আনহু অনেক সময় এই নিজেকে খুব তিনি সৌভাগ্যবান মনে করতেন তিনি কোন কোন সময় বলেছেন সাহাবিদের সমাবেশে যে বাস আল্লাহ মুহাম্মাল যে আল্লাহ নবী মুহাম্মদকে হক নিয়ে পাঠিয়েছেন দুনিয়ার মধ্যে আমাদের কাছে থাকুন তুমি রাসুলি সাল্লাহ আলি সাল্লাম আমার কাছে যখন এই আয়াত ওনার দাওয়াতের খবর এসেছিল আমি এই দাওয়াত কবুল করতে দেরি করি নাই হেজিস্ট্রেশন করি নাই আবু কর্দ উনি কবুল করে ফেললেন যা আমার সময় লাগেনি আলহামদুল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে কবুল করতে দুই নম্বর হলো যে আমি দুইবার হিজরতের সৌভাগ্য আমার আল্লাহ আমাকে করেছেন প্রথমবার আবি সিনিয়া দ্বিতীয়বার মদিনায় অনেক সাহেব মাত্র একটা হিজরত হয়েছে আমাকে আল্লাহ দুইটা হিজরতের তৌফিক দিয়েছেন আর হিজরত কিন্তু অনেক বড় ইবাদত অনেক বড় ইবাদত হিজরতটা তারপরে বলে যে আল্লাহ রাবুল্লাহ আলমকে দিলেন এরপরে তিনি আরো বলেন আল্লাহ রসুল হাতে বাইরে শপথ করেছি তখন থেকে আমি কোনো আর কোনদিন অবজ্ঞা করিনি একটা কথারও হের ফের করিনি এবং আমি সবসময় অন্তর দিয়েই ওনার কথা রাখার চেষ্টা করেছি ওনাকে সেভাবেই সম্মান করেছি যে আল্লাহ তালা ওনাকে ইন্তিকাল করা পর্যন্ত এরপরে আরো দু একটি ছোটখাটো ঘটনা যে হাফসা বিনতে অমর অমর রাজ আনুর মেয়ে হাফসার সঙ্গে নবী করিম সাল বিয়ে হয় এই তৃতীয় সনে সেটাহর যুদ্ধের আগে কিভাবে হয় যে হাফসা বিনতে অমরের ওনার স্বামী আহ ইন্তেকাল হয়ে যায় স্বামীর নাম ছিল খোনাই সে বদর যুদ্ধের পরে এই সাহাবির ইয়ে বিয়ে সাথে দেওয়া দরকার এই বিষয়ে একটা হাদিসে এসেছে বোখারির হাদিসে এসেছে যে অমরাবল খাতা রাজি তালা আনহু যখন ওনার মেয়ে হাফসা বিধবা হয়ে গেলেন কিছুদিন পরে তিনি গেলেন ওসমান ইবিন আসলাদ কাছে যে আমি আমার মেয়ে হাফসা জন্য আপনার বিবাহের প্রস্তাব করছি আপনি কি মনে করেন তো ওসমান রাজি তালু তিনি বললেন আমাকে চিন্তা করার সুযোগ দেন বেশ কয়েকদিন চলে গেল তারপরে তিনি পদিটিভ না বললে আরেকদিন দেখা হলে বললেন মা উর ইকাহাইয়া মিহাদা তিনি জবাব দিলেন যে আমি এখন বিয়ের সাথে চিন্তা করছি না আপাতত একটা ইনডাইরেক্ট উত্তর দিলেন আরকি তো পরবর্তী পদে অমর আদাল আনু চিন্তা করলেন ইজ নট ইন্টারেস্টেড তখন তিনি আহ্বারেল আনুকে প্রস্তাব দিলেন ফল ইয়ার যে এলাই এসাই আন কিন্তু উনি এখনো জবাবই দিলেন না কতদিন অপেক্ষা করলেন কোন জবাবে দিলেন না আমাকে ইনসান্ট করলো নাকি খুব কষ্ট পাইলাম তো বেশ কয়েকদিন গেল পরে দেখি নবী করিম আমার মেয়ের বিয়ের জন্য তিনি নিজের নিজের জন্য প্রস্তাব দিয়েছেন আমি বিয়ে দিয়ে দিলাম আমি কি বিয়ে হওয়ার পরে আবু দিয়েছিলেন আমি তো কিছু বলি নাই মনে আপনি খুব কষ্ট পেয়েছেন তাই না বলে তা তো অবশ্যই তো আবুকার আমি কেন বলি উনি জানো আমি তো নবী করিম সালামের সাথে তুমি জানো উনি এক সময় হাফসার কথা আমার সঙ্গে একটুখানি কথাটা পেরেছেন বুঝলাম উনি বোধহয় কোনো পজিটিভ চিন্তা করছেন ওলাম আখন উফসিয়া সরি সাল্লা ওলা তারা হালানা কাস্তু হয় কিন্তু উনি যে আমার কাছে একটু ইচ্ছা প্রকাশ করেছেন এটা আমি আপনাকে বলি নাই ওমর কারণ এটা নবী করিম সাল্লা একটা ব্যক্তিগত প্রাইভেট ম্যাটার আপনাকে না বললে আমি আন্দাজে কেমনে বলি আমি আপনাকে এই জন্য বলতে পারি নাই আর উনি যদি ইচ্ছা প্রকাশ না করতেন আপনি আমাকে প্রস্তাব দিলে আমি কি নাকচ করতাম আমি অবশ্যই আপনাকে নাকচ করতাম না এই ছিল ম্যাটার তো আলহামদুলিল্লাহ পরবর্তী পর্যায়ে তো সাথে হয়ে গেল এরপরে হাফসার আজিল্লা আনা কিন্তু একটু মোটামুটি গরম মেজাজের মানুষ ছিলেন উনি মাঝে মধ্যে ওই রাত বেশি ছিল সতীনদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও একটু মাঝে মধ্যে আহ সহজে মেনে নিতে পারতেন না তো নবী করিম সাল আলী আসাল্লাম পরবর্তী পর্যায়ে হাফসার আদাল আনাকে তালাক দিয়ে ফেলেন। তালাক খবর খবরে তো অমরাজ তালা আহু খুব কষ্ট পেয়ে গেলেন দেখালের খবর পেয়ে কাঁদ কি আল্লাহ নবী তোমাকে তালাকি করলেন তোমাকে বলছি না আল্লাহ নবীর সঙ্গে সাবধানে চলবো অবশ্য পরে জিবর ইসালাম এসে বলছে ইয়ারসুল্লাহ আপনি হাফসাকে উদ্র করেন হাফসা জান্নাতে আপনার বিবি হবে পরে তিনি উদ্ধ্র করে ফেলেন রুজাত করে ফেলেন এটাও তৃতীয় সনে ঘটে আহ তিনি আহ খোজাইমা আলহালিয়া আহ কবিলার ছিলেন উনি খুব একজন ভদ্র এবং দিনদার মহিলা ছিলেন খুব দানশীল মহিলা ছিলেন ওনাকে বলা হতো মা ফকিরদের মা তার কারণ কি বিশ করেন আহ ওনার স্বামী ছিল কোনো কোনো রেওয়ায় আসছে ওবায়দিন আব্দুল মু কোন আসে আসছে আব্দুলি যাহা দুইজনেই এরা শহীদ হয়ে গিয়েছিলেন বদের যুদ্ধে তিনি এই বদর যুদ্ধে শহীদের স্ত্রীকে একটু লুকাফার করার জন্যই তিনি আসলে বিয়েসাজী করেন কিন্তু মাত্র তিন মাস পরেই এই আল্লাহর বান্দি ওনার ইন্তিকাল হৃদরি চতুর্থ সনে ওনার ইন্তিকাল হয়ে যায় আহ এরপরেই এই ঘটনাগুলো শেষের পরেই ওহযুদ্ধের প্রস্তুতি চলছে মক্কায় সে খবর কিভাবে তারা প্রস্তুতি নিচ্ছে ব্যাপক প্রস্তুতি সেই প্রস্তুতি খবর মোদিনায় কিভাবে আসলো এবং নবী করিম সাল্লাম কিভাবে প্রস্তুতি নিচ্ছেন এই খবর আমরা শুনবো নেক্সট উইকে বেতিকুল্লাহ ইনশাআল্লাহ আজকে আমরা এখানে সমাপ্ত করি